মাইমোনা রাজিয়ালে বর্ণিত তিনি বলেন আমি নবী জন্য গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা করে দিলাম তিনি দু হাতের উপর পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করলেন পরে হাতে মাটি লাগিয়ে ঘষে নিলেন এবং ধুয়ে ফেললেন অতপর কুলি করলেন নাকে পানি দিলেন চেহারা ও দু হাত কোন পর্যন্ত ধৌত করলেন তারপর মাথায় পানি ঢাললেন ও সমস্ত শরীরে পানি পৌঁছালেন তারপর একটু সরে গিয়ে দুপাদ হয়ে নিলেন অতপর আমি তাকে একটা কাপড় দিলাম কিন্তু তা নিলেন না তিনি দু হাত ঝাড়তে ঝাড়তে চলে গেলেন